আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা আমি আপনাদের সম্মুখে কয়েকটি বক্তবের মাধ্যমে হাজ তার আল্লা মাসাইল এবং কাবার প্রসঙ্গ তার ইতিহাস নিয়ে সর্বশেষে আলোচনা শুরু করেছি এর সাথে আমরা মদিনা এবং মদিনার সাথে হাজিদের কি সম্পর্ক से संयुक्त कर चेष्टा करब आजकल ये बक्तव्य का घर यतटाइ मर्यादा जदि क्यों कमार घर मध्य को जुलुम करते जाए आल्ला पाता शस्ती दिए दीबें एटाई आल्ला पक्ष के कथा रे शस्ति दे कई कमार घरे जो क्यों कटक् क्यों जो आक्रमण करते आसे आल्ला पकता शस्ति देवें দুনিয়াতেও এবং আখেরাতেও এটা আল্লাহ বলে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা এই মাসে আবরাহা কাবার ঘর ভাঙ্গার জন্য এসেছিল তার ধারণা ছিল যে পৃথিবীর মানুষগুলো কাবার ঘর তো আফ করতে আসে সেখানে হজ করতে আসে তাহলে এখানে কেন আসবে না অনেক সাজগোজ করে অনেক সুসজ্জিত করে অনেক সেখানে খরচা করে বিশাল সুন্দর এক ঘর বানালো কিন্তু তার ঘরের কাছে পৃথিবীর কেউ যেত না সবাই ঘুরে ফিরে কাবার ঘর যেটা সামান্য পাথর দিয়ে নির্মিত সেখানেই লোকেরা হজ করতে আসতো এবং তোয়াফ করতে আসতো আব্রাহা বিশাল হাতির বাহিনী নিয়ে যখন কা বা ধ্বংস করতে আসলো নিজের হিংসা চরিতার্থ করার জন্য আব্দুল মোতালেব আল্লা নবীর দাদা তখন কাবার ঘরের মতোবাল্লি বা তার খা দেন অবস্থায় কোরাইশরা এবং কাবার আশপাশে যারা থাকে তারা সবাইকে বললো হে আব্দুল মোত্তালেব আপনি তো কারেন দায়িত্ব পালন করেন আবরাহা কার্বংস করতে আসছে বিশাল হাতির বাহিনী নিয়ে আপনি তো কোনো প্রস্তুতি নিচ্ছেন না তাদেরকে প্রতিহত করার জন্য আপনি তো আমাদেরকে ডাক দিচ্ছেন না কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না কেন করছেন না তখন আব্দুল মোত্তালেব একটি সাধারণ জবাব দিয়েছিল আমি তো উটের মালিক ওরা আমার অনেক উট নিয়ে গেছে আমি উট বাঁচানোর চেষ্টা করব উট উদ্ধারের চেষ্টা করছি কিন্তু কাবার ঘরের মালিক তো আমি না কাবার ঘরের মালিক যিনি আল্লাহ তিনি তার কাবার ঘর বাঁচাবেন এ নিয়ে তোমার এবং আমার এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই অত্যন্ত স্বাভাবিক জবাব দিয়েছিলেন আল্লাহর প্রতি সেই মুর্শ্রিকদেরও আস্থা ছিল অত্যন্ত দৃঢ় কাবার ঘরের পথে আসতেই আবরাহার বাহিনী আল্লাহ পাক ধ্বংস করে দিলেন পাখিদের অবদুবিল্লাহমিনা রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আলম তরাকুক এক পাথর দুই পায়ে দু পাথর এমনি করে উড়াল দিয়ে সেখানে নিক্ষেপ করা শুরু করলো বর্তমান ফাইটারের মতো যে ফাইটারগুলো যেরকম বম্ং করে প্রতিপক্ষকে ধ্বংস করে দেয় আল্লাহর ফাইটার যদি আল্লাহ চান যে কোনো কিছু দিয়েই প্রতিপক্ষকে শেষ করে দিতে পারেন কিছুই লাগে না সামান্য পাখি মুখে একটি পাথর দুই পায়ে দুইটি পাথর নিক্ষেপ করা শুরু করলো আব্রাহার বিশাল হাতের বাহিনী সেখানে নাস্তা নাবুদ হয়ে গেল এই হাতির বৎসর সোমবার রবিউল মাস এতে কোনো সন্দেহ নাই যে এই সময় আল্লা নবী জন্মগ্রহণ করেছিলেন পবিত্রতা রক্ষা করতে হবে এবং সাথে আরও যা যা পবিত্র জাগা ঘোষণা দেওয়া হয়েছে সেগুলারও পবিত্রতা রক্ষা করতে হবে আল্লাপাক বলেন যারা শাহরকে আল্লাহর পবিত্র জাগাসমূহকে পবিত্র বস্তুগুলোকে যারা সম্মান করে যারা তাজিম করে তাকওয়াল সেটা হলো মানুষের আত্মার ভয় আত্মার তাকওয়া কাজী সাফা মার হল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পবিত্র স্থান ওয়াল বুদনা বদন যেটা উট বা গরু যেটা কুরবানের জন্য নির্ধারিত হয় সেটাও আল্লাহর জন্য স্যাক্রিফাইসের জন্য নির্ধারিত কাজেই আল্লাহ এবং রসুল কর্তৃক নির্ধারিত কোনো পবিত্র ছাড়া কোনো কিছু মানুষ পবিত্র ঘোষণা করতে পারে না সারা পৃথিবীতে গির্জা হয়েছে বহুত কিছু হয়েছে বহুত মাজারকে মানুষ পবিত্র স্থান বানিয়ে নিয়েছে কবরস্থানকে মানুষ পবিত্র স্থান বানিয়ে নিয়েছে পর্বতকে পবিত্র স্থান বানিয়ে নিয়েছে নদীকে পবিত্র স্থান বানিয়ে নিয়েছে কিন্তু পবিত্র স্থান মানুষই বানালেই হয় না আল্লাহ এবং রসুল যে স্থানকে বা যে বস্তুকে পবিত্র ঘোষণা করবেন সেটাই ধর্মীয় দৃষ্টি কোন থেকে পবিত্র তা ছাড়া কোনো কিছুই পবিত্র হতে পারে না এই জন্যই আল্লাহ আল্লা বলেছেন যে লাহাল মাসাজিদ তিনটি মসজিদ ছাড়া পবিত্র মনে করে এবং সোহাবেন নিয়তে আর কোথাও যাওয়া যাবে না একটি হলো মসজিদি হাদা আমার এই মসজিদ আর একটি হলো কাবার ঘর আর একটি হলো বাইতুল যেটা এখন মুসলমানদের হাতে নেই মুসলমানদের তাদের আসবে এটা সত্ত্বেও সেটা মূলত অন্যের দখলে রয়ে গেছে ইহুদুদের দখলে রয়ে গেছে কাবার ঘরে যদি এক রাকাত সলাতকে আদায় করে সেটা এক লক্ষ রাকাত সলাতের সবাব হয় কাজেই মানুষ কোনো জায়গাকে পবিত্র ঘোষণা করতে পারে না এবং সেটা পবিত্র হবেও না যদি সেখানে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে পবিত্র ঘোষণা করা না হয় এবং সেদিকে সোয়াবের নিয়তে সেখানে জিয়ারতে যাওয়ারও কোনো প্রশ্নই ওঠে না সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন কাবার ফজিলত থেকে মদিনার দিকে আমি চলে যাব কাবার ঘর কিন্তু ইব্রাহিম আলহ্লা পবিত্র করেছিলেন ইন্না ইব্রাহিম इब्राहिम आलहतम घर पवित्र घोषणा कर पवित्र घोषणा कर पवित्रता के अववित्र करना लादुहा जीव जंतु पशुपाखी शिकार करते गा डाल भांगा जा ইল্লাল এদ খের শুধুমাত্র ঘাস যদি হয় পক্ষির খাওয়ার জন্য ওইটুকু করা যাবে খাবার ঘরের ওখানে না ঝগড়া করা যাবে না যুদ্ধ করা যাবে মান দেখাল যুদ্ধ নেই ঝগড়া নেই এখানে মারামারি নেই এখানে কাটাকাটি নেই যে ঢুকবে সে আমানতের মতো থাকবে সে নিরাপত্তা থাকবে এখানকার কোনো শিকারকে বিতাড়িতও করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না এবং শিকার তো করাই যাবে না ডাল পলা ভাঙ্গা যাবে না नबी सल्लाम तेर बि मदिनाए दस बच्चर केवित्र घोषणा करज्जर सृक्त मदिनार जोटुकू इतिहास मदिनाए जोटुक करतब्युकु शुद्ध सम्मानित दर्शक श्रोत तुम्हें धरची आल्लाबी मदिना के पवित्र घोषणा कर তার প্রতিটি সায়ের জন্য প্রতিটি মধ্যের জন্য তার প্রতিটি স্যারের জন্য সোটাকের জন্য প্রতিটি জিনিসের জন্য তিনি সেখানে বরকতের দোয়া করেছেন ইব্রাহিম আলাহ সাল্লাসালামের দোয়া কবুল হওয়ার কারণে মক্কা পবিত্র হয়েছে আল্লাহর ঘর সেখানে পবিত্র এবং বরকতময় হয়েছে নবী সোল্লু আলী সাল্লা আসসালামের দোয়ায় মদিনাও আল্লাপাক নিরাপদ করেছেন সেখানে সুন্দর করেছেন সেখানে अभा मोचन कर दिए आल्ला पाक शांति नगरीते रूपान्त होल्ला अलिस्लम दुआर मध्यमें सारा विश्व सम्मानित दर्शक श्रोता मदिनारे क्योंकि हजेर कोबादत सम्पर्क नहीं जख क्यों हज्य आसबेंट मदिन जान मस्जिदे नबीते सलाद आदाय कर ले जगह सलाद आदाय चेत एक हजार गुण सब बेसि है কাজেই সেখানে মসজিদে নবিরতের জন্য আপনারা যাবেন কিন্তু বসন্তের বৃষ্টিতে যেমন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 আমাদের আয়োজন আলকুরাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কত সুন্দর ভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান আজ রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 रक्षा कारी देख तला सवार ऊपर रक्षा कारी आज सन्ध्या साढ़े छ्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीला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 সাহস করুন রাহমতুল্লাহ হাজিদের জন্য মদিনায় যাওয়া হজ্জের কোনো রোকনও নয় হজ্জের কোন শর্তও নয় হজ্জের কোন হাজ্যের কোন ওয়াজিব নয় কিন্তু যারা আসবেন যেহেতু এই নিয়ত যাবেন সেখানে উপস্থিত হবেন উপস্থিত হয়ে আল্লাহ নবী বলেছেন আমার ঘর खत बदवार मेम्बर दोटर मे एक अंश रही तुम्हारा इबादत करते घर आ चिन्हित कर रही है से इशा आल्ला जगह टाइल आदाय कर चेस्ा करबें सोबाब बेसि मुस्जिदे नबीर जे भी शी भी शी भी शी को जगह जेटा मुस्जिद नबीर अंतर्गत जे, जे को जगह सलाद आदाय कर लेशाअल्लाह বিশাল সবের ভাগে হবেন এতে কোনো সন্দেহ নেই ইনশাআ আল্লাহ যদি সাথে আদায় করে থাকেন সেখানে যেহেতু গেছেন আল্লা নবীর কবরের কাছে গিয়ে সোজা সালাম দিবেন। পৃথিবীর জীবন হিসাবে জীবিত মনে করে সালাম দিবেন না কেন তিনি পৃথিবীর জীবন থেকে শুনে আখেরাতের জগতে চলে গেছেন তিনি জীবিত কিন্তু বারসাখী ভাবে কবরের জীবিত এবং কেয়ামতের মাঠে যে ধরনের জীবিত থাকবেন সেই জীবিত না আল্লাহ আল্লাহনবী বলেছেন সাল্লু আলাইয়া ফাইনা সোলাত তা বলল উনি হাই আমার কুন্তার উপর তোমরা সালাম এবং সালাদ পেশ করো তোমরা যেখান থেকে সালাম দেবে সালাত করবে আমার কাছে বা পুনঃস্থাপিত করা হয় তার মানে আল্লাহ নবী পৃথিবীর জীবন হিসাবে তিনি মৃত কিন্তু বারজাকে জীবন তিনি পেয়ে যান তখন সেখানে তার রুহ আবার ফেরত দেওয়া হয় তখন তিনি তার জবাব দিতে পারেন কাবার ঘরে এতটাই মর্যাদা যদি কেউ কাবার ঘরের মধ্যে কোনো জুলুম করতে যায় আল্লাপাক তাকে শাস্তি দিয়ে দিবেন এটাই আল্লাহর পক্ষ থেকে কথা রয়েছে আল্লাহ আল্লাপাক তাকে তিনি শাস্তি দিবেন। কাজে এই কাবার ঘরে যদি কেউ কটাক্ষ করে এখানে কেউ যদি আক্রমণ করতে আসে আল্লাপাক তাকে শাস্তি দিবেন দুনিয়াতেও এবং আখেরাতেও এটা আল্লাপাক বলে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা এই মাসে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 আবরাহা বিশাল হাতির বাহিনী নিয়ে যখন কাবা বা ধ্বংস করতে আসলো নিজের হিংসা চরিতার্থ করার জন্য আব্দুল মোত্তালেব আল্লা নবীর দাদা তখন কাবার ঘরের মতবাল্লি বা তার খা দেন অবস্থায় কোরাইশরা এবং কাবার আশপাশে যারা থাকে তারা সবাইকে বলল হে আব্দুল মোত্তালেব আপনি তো কাবার ঘরের খা দেন এ দায়িত্ব পালন করেন আবরাহা কাবার ঘর ধ্বংস করতে আসছে বিশাল হাতির বাহিনী নিয়ে अपनी तो प्रस्तुति नि तकहत करार्जन आपनी तो डा व्यवस्था ग्रहण करा क्यों कर तक अब्दुल मोतालेद एक साधारण जवाब दिए तो उटर मालिक पर हमारा अनेक उट नहीं गए उट बाचानर चेष्टा करब उट उधार चेषा कर मालिक तो का घर मालिक जिन आल्ला घर बाँच ये तुम्हार और चिंता करार प्रयोजन नहीं কবরের কাছে গিয়ে আল্লাহনবীকে পৃথিবীর জীবনের জীবিত আল্লাহ নবীকে সালাম করতে হবে হজরত আবুকরকে সালাম করতে হবে অমর কে সালাম করতে হবে অনেক হজরত আবু বকর এবং অমর কে সালাম করেন না এটাও কিন্তু কোনো অবস্থা বৈধ নয় সাহাবাদের সম্মান করতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহনবীর কবর স্পর্শ করা সেখান থেকে তাবারুখ নেওয়া আপনার কাছে সুতরাং কবর থেকে বরকত নেওয়ার চেষ্টা করা আল্লাহ নবীর কাছে কিছু চাওয়া এটা স্পষ্ট শেরকের অন্তর্গত এটা কেউ করবেন না এমনকি শাহ উলি দেহনবী লাহ তো সদ্দুরে হালি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন হজ করলো কিন্তু আমার জিয়ারত করল না সে আমার সাথে অসত আচরণ করলো এ হাদিস বানাউঠি কেউ কেউ বলেছেন মানি বায়াতি যে ব্যক্তি আমার মৃত্যুর পরে আমাকে আমার জীবিত অবস্থায় এবং এইগুলা ওই সকল কেতাবে রয়েছে যেগুলার কোনো সত্য কোনো ভিত্তি নেই অত্যন্ত দুর্বল যেগুলা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য কোনো হাদিসি নয় আরো বানানো হয়েছে হাদিস লাহু হাল্লাতি যে ব্যক্তি আমার মৃত্যুর পরে আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার সাফাৎ সাফাতের অধিকার আল্লা পক্ষ থেকে তদা কেয়ামত উদ্দিন আল্লাহ যার জন্য সাফাতের অনুমতি দিবেন তার জন্যই আল্লাহ নবী সাফাত করতে পারবেন এই সকল জাল হাদিস এবং জয়ীফ হাদিস হাদিসের নামে জাল করে এবং জয়ীফের কথা দিয়ে ইত্যাদি ইত্যাদি বহু কিসা কাহিনী বানানো হয়েছে যেটা কোনো অবস্থাতেই শুদ্ধ নয় মুসলমানরা এবাদত করবে বন্দীকে করবে হজ করবে মদিনায় যাবে বিশুদ্ধ দলিল এবং প্রমাণের উপর ভিত্তি করে বানাউটি কোনো কিছুর উপরে নয় সেখানে কবার ফজিলত রয়েছে আল্লাহ বলেন যে ব্যক্তি ঘর থেকে অজু করল অজু করার পরে কোবাই গেল কোবাই গিয়ে দুই রেখাতামাজ পড়লো তার অমরার পরিমাণ সয়াব হয়ে গেল এ হাদিস গ্রহণযোগ্য আল্লাহ নই মাঝে মধ্যে কবার মসজিদে যেতেন সেখানে গিয়ে দুই রাকাশ সালাত আদায় করতেন এটাও শহীদ হাদিসে রয়েছে সহি হাদিসে যতটুকু রয়েছে অতটুকুই আমরা আমল করব সেখানেই বরকত হবে সেটাই আল্লাহর কাছে যোগ্য হবে এবাদত কবুল হওয়ার জন্য দুইটি শর্ত একটি হলো তার দলিল থাকতে হবে কোরআন এবং সুননায় তথা স্পষ্ট প্রমাণ থাকতে হবে এক আর দ্বিতীয় হলো এক থাকতে হবে আমি এবাদতটি আল্লাহর জন্য করছি মানুষের জন্য করছি না দুইটা শর্ত যদি পুরানা হয় তাহলে আপনি এ বাদতের নামে যত কিছুই করেন না কেন কোনটাই কবল হবে না কাছে তারা করতে হল দোয়াটি শিখিয়েছিলেন সেটা পক্ষ থেকে নির্ধারিত যে জিয়ারতের তরিকা আছে যে কবরের কাছে গিয়ে যা পড়ার তরীকা আছে সেটাই আপনার পড়বেন কবর থেকে আপনাকে কেউ কিছু দিতে পারে না কবর বসে আপনাকে পাইতে পারে আপনার দোয়া যদি কবুল হয় তার জন্য দোয়া করেন তাহলে তার লাভ হতে পারে আল্লাহ বলে তিনটা জিনিস যায় একটি হলো সদাকা জারিয়া পৃথিবীতে ভালো কাজ করে গেছেন মানুষের উপকারের কাজ করে গেছেন মাদ্রাসা বানিয়েছেন মসজিদ বানিয়েছেন টিবল করে দিয়েছেন মানুষের জন্য উপকারী স্থায়ী ব্যবস্থা করে দিয়ে গেছেন সদা কাতন বই পুস্তক আপনার দিয়ে গেছেন এমনকি পৃষ্টিভির থেকে যে দিন প্রচারের ব্যবস্থা করা হয়েছে এটাও সদাকাতন জারিয়া রিয়া ইনশা যারা এখানে পরিশ্রম করছেন জিনিয়ার প্রতিষ্ঠাতা এবং এই পৃষ্টিভিতে যারা এখানে ফিল্ম শুটিং করছেন পরিশ্রম দিচ্ছেন এটাও ইনশাআল্লাহ কবরে যাওয়ার পরে সদাকায় জারিয়া হিসেবে। দিন প্রচারের মাধ্যম হিসাবে আমরা যদি নিয়ত রাখি ইনশাল্লা আল্লাহর কাছে মৃত্যুর পরে সদাকায় জারিয়া হিসেবে গণ্য হবে ও এলমিন ইনতফবিহি এলিমের কাজ যারা করে যায় কোরআনের খেদমত হাদিসের খেদমত কোরআনের লেখা হাদিসের লেখা ইসলামের উপরে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক লেখা এলমন ইনতফবিহি সেগুলা ইনশা আল্লাহ সদাকাতে জারিয়া হিসাবে গণ্য হবে ওদিন রেখে যান তারা যদি দোয়া করেন তাহলে সেটাও সদাকায় জারিয়া হিসাবে গণ্য হয়ে খবরের মধ্যে পাবে সুসন্তান পৃথিবীতে রেখে যাওয়া তাদেরকে দোয়া কালাম শিখে যাওয়া কোরআন হাদিস শিখিয়ে যাওয়া এবং তারা যেন দোয়া করতে পারে সেমন ভাবে করে না আধুনিক শিক্ষায় তারা শিক্ষিত হোক কোনো সমস্যা নেই বিজ্ঞান শিক্ষক, দর্শন শিখুক ডাক্তারি শিখুক ইঞ্জিনিয়ারিং শিখুক যা শিখে শিখুক কিন্তু তারা যেন কোরআন শিখে এবং হাদিস শিখে এবং সে অনুযায়ী যেন পিতামাতার জন্য যেন দোয়া করতে পারে এতটুকু সবার করতে হবে কাজে কবর কিছু দিতে পারে না তারা পেতে পারে তাদের যেন দোয়া করলে তারা ইনশাআল্লাহ সেটা পাবেন সুতরাং কবরের কাছে গিয়ে কেউ কিছু চাবেন না সেখান থেকে অনেকে মাটি নিয়ে যায় মুখে সেটা স্পর্শ করে উহু পর্বতের কাছে যায় তারপরে কোথায় কোথায় কোন পর্বতে পর্বতে চলে যায় বদরের পরান্তরে চলে যায় মনে করে যে সেখানে গেলে না জানে কত সব হবে কত ফজিলত হবে কত বরকত হবে কিন্তু না যেখানে শরীয়তের দলিল নাই সেখানে কোনো বরকত হবে না যেখানে শরীয়তের বিধিবিধান নাই সেখানে কোনো সব হবে না সেটা মাখলেও হবে না কিছুই হবে না ঘাস কাটা ঘাস কাটা পাখি তাঁড়ানো ইত্যাদি নিষিদ্ধ রয়েছে আল্লাহ নবী সেটা নিষিদ্ধ করেছেন ইনশা আল্লাহ আমরা যখন হাজ্যের পরে বা এমনিতে মদিনা যাব মদিনার পবিত্রতা রক্ষা করবো সেখানে সালাত আদায় করব। আমরা আল্লা নবীর রওদাতে গিয়ে তার এখন যেটা করা হয়েছে আগে তো আল্লা নবীর কবরের চতুর পার্শ্বে সেখানে তো কাওয়ালি হতো সেরেক হতো বেদাত হতো বাদশাহ সৌদ এই বংশকে আল্লাপা গ্রহণ করুন দেশ গোটা সৌদি আরব থেকে সেরেক এবং বেদাতকে উৎখাত করেছেন আল্লাহনবীর কবরের পাশ থেকে যত সেরেক বেদাত ওয়ালি হতো কবর অনেক উঁচা হয়েছিল সেখানে শেষদা করা হতো সেখানে চাওয়া হতো সেটাকে পবিত্র করেছেন এবং আব্দুল আজিজকে আল্লাহাকহন করুন তিনি সেটাকে অত্যন্ত দিনী কায়দায় নিয়ে এসেছিলেন তাদেরকে আল্লাপাক যা খাদ করুন এতটুকু করার জন্য আমরা এতটুকু বলার পরে আর মাবরুর আলহাজ ইল্লাল জান্না হজ্জি মাবরুর তার যা যা জান্নাত আমরা হদ শেষ করে মক্কা মদিনায় জার শেষ করে যখন দেশে যাব তখন যেন আমরা নিষ্পাপ থাকতে পারি আমাদের মৃত্যু যেন ইনশা আল্লাহ নিষ্পাপ্ত হয় আমাদের হজ যেন কবুল হয় এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি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 ধর্মত্ত্বের কোষ্টি পাথর একশো বারো নম্বর সুরা আয়াত এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ उल्लेख कर नम्बर तिर हादिस नम्बर पांच तेत सला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 समतुल्य कोई नई अपनी जे ईश्वर उपासना करें ताकि सुराई खल्स दिए जाते गोष्ठी पाथर